আনাস্রদ্দাহত হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লামকে বলা হলো আপনি যদি আব্দুল্লাহ ইবনু উবাইয়ের নিকট একটু যেতেন নবী সাল্লাহ আলি সাল্লাম তাঁর নিকট গাধায় চড়ে গেলেন এবং মুসলিমরা তার সঙ্গে হেঁটে চলল সে পথ ছিল কঙ্করময় নবী সাল্লা আলাইস্লাম তার নিকট সে পৌঁছলে সে বলল স্বর আমার কাছ থেকে আল্লাহর কসম তোমার গাধার দুর্গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে তাদের মধ্য হতে একজন আনসারি বলল আল্লাহর কসম আল্লাহ রাসুল সাল্লা আলসালামের গাধা সুগন্ধে তোমার চেয়ে উত্তম আবদুল্লাহ ইবনু উবাই এর গোত্রের জনৈক ব্যক্তি রেগে গেল এবং দুজনে গালাগালি করল এভাবে উভয় পক্ষের সঙ্গীরা রেগে উঠল এবং উভয় দলের সঙ্গে লাঠালাঠি হাতাহাতি ও জুতা মারামারি হলো আমাদের জানানো হয়েছে যে এই ব্যাপারে এই আয়াত নাজিল হলো অর্থাৎ মুমিনদের দল বিবাদে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে সুরাল হুজরত আয়াত নাম্বার নয় আবু আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলহি বলেন মুসাদ্দ রহমতুল্লা আলহি বসার এবং হাদিস বর্ণনার পূর্বে আমি তাঁর নিকট হতে এ হাদিস চয়ন করেছি